আলী রাজাল হতে বর্ণিত তিনি বলেন আমার অধিক মজিবের হত নাব সাল্লাহ সাল্লামের কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নবী সাল্লাহ সাল্লামের নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালাম তিনি প্রশ্ন করলে নাবি সাল্লাহ সাল্লাম বললে অজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো